आज अजित कुमार हईतर कहलम्बने मोम पुतुलें जदूर কিন্তু কারণবশত তা রক্ষা করা আমাদের পক্ষে মোটেই সম্ভব নয় কেন কারণটা কি জানতে পারি? হুম নিশ্চয়ই একটাই আর তা আমাদের এই প্রতিষ্ঠানের কাছে খুবই মূল্যবান সেটা হচ্ছে কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে আমরা ইচ্ছে করে জড়িয়ে পড়তে চাই না কারণ তা আমাদের এই প্রতিষ্ঠানের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে কিন্তু আমি যা করতে চাইছি তাতে আপনাদের বিপদের কোনো সম্ভাবনা আছে বলে তো আমার মনে হচ্ছে না ঝুঁকিটা তো সম্পূর্ণ আমার অবশ্য সত্যি সত্যি যদি কোনো বিপদ ঘটে এবং যা ঘটা আপাতচক্ষে খুবই হাস্যকর আপনারা শুধু আমাকে অনুমতিটা দেবেন ঠিক দেখুন আমি নিজে একজন বিজ্ঞানী কালক্রমে এবং ঘটনাচক্রে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছি যার সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই আমি নিজে বুধ পেতে বিশ্বাস করি না কোন অলৌকিক বা অতিও আমার বিন্দু মাত্র আস্থা বা বিশ্বাস নেই তবু এই প্রতিষ্ঠানের অস্তিত্বের কথা চিন্তা করে আমি আপনাকে কিছুতেই ওই অনুমতি দিতে পারবো না সরি প্লিজ এক্সকিউজ মি কিন্তু স্যার আপনি একজন বিদগ্ধ ব্যক্তি এই মিউজিয়ামের অধ্যক্ষ হিসেবে মাদাম তুসুর নাম ও তার ওয়াক্স মিউজিয়ামের কথা আপনার কাছে নিশ্চয়ই অজানা নয় আর যে অনুমতি দিতে আপনি ভয় পাচ্ছেন বা ইতস্তত করছেন মাদানতুর মিউজিয়ামের কর্তৃপক্ষ সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে জনসাধারণের কাছে রেখেছেন এবং তার জন্য একশো পাউন্ড পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছেন আমি এটা জানি কিন্তু ওদের দেশে জনগণ আইন প্রেস আমাদের দেশের থেকে অনেক সচেতন এবং উদার হ্যাঁ আমি সে কথা জানি জানি বলেই সম্পূর্ণ তৈরি হয়েই এসেছি এই নিন আমার কাগজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি আমারই অ্যাডভেঞ্চারের জন্য অবশ্য আপনি যদি এটাকে অ্যাডভেঞ্চারের পর্যায়ে ফেলতে চান আপনাদের কাছে লেখা তাঁরা বেতন এতে পরিষ্কারভাবে লেখা আছে যে আমার কোনোরকম বিপদ ঘটলে আপনারা বা আপনাদের প্রতিষ্ঠান কেউ কোনোভাবেই দায়ী থাকবেন না আর এই নিন আমার স্বীকারোক্তিপত্র যার কথা ওই চিঠিতে উল্লেখ করা আছে যে আমার যদি কোনো বিপদ ঘটে বা আমি যদি মারা যাই তার জন্যে কেউই কোনোভাবেই দায়ী থাকবেন না দেখুন আমি কিন্তু আপনার কাছ থেকে একটু স্পেশাল ফেভার আশা করতে পারি আমি প্রথম আমার কাগজে আপনাদের এই মিউজিয়ামকে কাভার করে ফিচার লিখি আপনি সত্যি অপূর্ব হয়েছিল আপনার লেখাটা নামকরণও করেছিলেন সুন্দর মোম পুতুলের জাদুঘরে আপনার লেখাটা কাগজে বেরোনোর পর থেকে। কলকাতা ও তার আশেপাশের লোকজনের কাছে আমাদের খবর পৌঁছে তাদের যে কৌতূহলি করে তুলেছে সেটা অনস্বীকার্য আর আপনার প্রস্তাবটা আমাদের কাছে খুবই লোভনীয় নিঃসন্দেহে পাবলিসিটি আমরাও চাই আর আপনার বহুল প্রচারিত দৈনিকের মাধ্যমে সেই পাবলিসিটি বিনা খরচে আমরা পাবো তা জানি তবু কেন জানি না আপনার ওই অনুরোধটা রাখতে আমি মনের দিক থেকে কেমন যেন সরা পাচ্ছি না সে তাহলে আপনি আমার অনুরোধ রাখতে নারাজ আমি কিন্তু থাকবো বলে একেবারে তৈরি হয়ে এসেছিলাম বেশ আপনাকে আমি নিরাশ করব না কিন্তু একটা প্রতিশ্রুতি আমি চাই আপনার কাছ থেকে হ্যাঁ বলুন দেখুন একটু পরেই পাঁচটা বাজার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে জাদুঘরের দরজা এখানে থাকবে না কেউ শুধু কয়েকজন রক্ষী ছাড়া দুতলার গ্যালারি ফাঁকাই থাকবে শুধু বন্ধ থাকবে বাগলার প্রুফ দরজা জানলাগুলো এই এক তলায় আমার অফিস ও অন্যান্য ঘরগুলো বন্ধ হয়ে যাবে अभी चले जाबर कटार ये एक घरे शुद्ध केयरटेकर और कैक जन गार्ड हमें ओ घर आपके देखिए ओर संगे करिए देव मटर नीचे तलार गीटापन ही नामकरण कर आदिम रिपुर कारागार दरजाटा आज खोल आपनी शुद्ध्रुति देवेंदी को कारण आदि भय पानी भयर को कारण घटे তাহলে কোনো ঝুঁকি না নিয়ে আপনি ওখান থেকে চলে এসে সোজা গার্ড দিয়ে ঘরে চলে যাবেন কোন রকম দুঃসাহস নিয়ে ওখানে থাকবেন না আচ্ছা বেশ কথা দিলাম আপনি ওদের প্রত্যেকেরই পরিচয় মোটামুটি জানেন আশা করি হ্যাঁ জানি আপনাদের জাদুঘরে আমি এসেছি বহুবার বিশেষ করে এই আলিম রিপুর কারাগারে কেন জানি না এই গ্যালারিটাই আমাকে আকর্ষণ করে বেশি এইসব অপরাধীদের জীবন আর কার্যকলাপ নিয়ে আমার কিছু ফিচার দেখবার ইচ্ছে আছে তাই আমি বারে আসি গ্যালারিতে আমার জানার খুব ইচ্ছে যে আনক্নি বলে কিছু রস্তিত্ব আছে কিনা আসলে মাদাম তুসুর মিউজিয়ামে গিয়ে রাত কাটানোর আর্থিক ক্ষমতা আমার নেই আমি তাই একটা রাত এখানে কাটাতে চাই সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা এই বারো ঘন্টা আমি এই ঘরে কাটাবো আমার যেন ভাববেন না কোনো কষ্ট হবে না এমনকি লোডশেডিং হলেও কোনো ক্ষতি নেই डि भावनारे लोड शेडिंग सकलना शुद्ध डर काोट छाड़ा मोर पुरो नाम डर हर विष्णु कानित का। चोख दुटो देखे जान जीवन মনে হয় অন্তর্ভেদী ওর সম্বন্ধে যতদূর জানা যায় উনি মেসম্যারিজম জানতেন লোককে হেপনোটাইজ করার প্রবল ক্ষমতা ছিল ওর ডাক্তার হিসেবেও ছিলেন প্রখ্যাত থাকতেন বম্বে শহরে ওই মেসম্যারিজম করে অনেক রোগীকে উনি সুস্থ করে তুলেছিলেন আশ্চর্যভাবে গরিবদের চিকিৎসা করতেন বিনা পয়সায় এমনকি তাদের ওষুধপথ্য কেনবার পয়সা পর্যন্ত দিতেন নিজের পকেট থেকে অথচ কি বিচিত্র এই মানব মনের রহস্য দিনের আলোয় যিনি একজন প্রখ্যাত চিকিৎসক রাতের আধারে তিনি আবার একজন শংস খুন খুঁড় দিয়ে লোকের গলার নলি কেটে হত্যা করতেন উনি তাই পুলিশ রেকর্ডে ওর পরিচয় ডক্টর কাট বলে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য হত্যা করতেন না উনি শুধু হত্যার জন্যই হত্যা করা এটাই ছিল ওর বিলাস আশ্চর্য প্রতিটা ক্ষেত্রে নিজেদের গলা বাড়িয়ে দিয়েছে পুলিশের ধারণা তিনি প্রথমে হিপনোটাইজ করে তার পর হত্যা করতেন একটা সূত্র ধরে পুলিশ ওর সন্ধান পেল উনিও করেছিলেন বা জানতে পেরেছিলেন কিছু পুলিশ এসে ওর বাড়িতে হানা দেবার আগে। পুলিশ যেন হাওয়াই মিলিয়ে গেলেন বোম্বে শহর থেকে আজ পর্যন্ত পুলিশ কোনো হদিশ করতে পারেনি অনুমান ওর মৃত্যু হয়েছে নইলে ওর খবর কোথাও না কোথাও পাওয়া যেত তা ঠিক একেবারে ডক্টর জেকেল আর মিস্টার হাইডের আধুনিক সংস্করণ তবে আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে রাত কাটাবার সুযোগ করে দেবার জন্য কথার মাঝখানে দুজন থেকে নিচে এলো একটা শুধু এটাতে বসে আপনি রাতটুকু মুটি কিছুটা আরামের মধ্যে কাটাতে পারবেন এবারে বলুন এটাকে কোথায় রাখলে আপনার সুবিধে হবে এটাকে বরং ডক্টর কাঠ দিকে পিছন করে রাখুন আমি ওই মোমের তৈরি মূর্তিগুলোর দিকেই মুখ করে বসতে চাই উনি জীবিত কি মৃত তা যখন আমাদের জানা নেই তখন ওকে আমি আমার লিস্ট থেকে আপাতত বাদ দিলাম ঠিক আছে আর একটা কথা আপনি কিন্তু দয়া করে ধূমপান করবেন না বুঝতেই পারছেন মূর্তিগুলো সহজদাচ্ছ কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে তাই এই সাবধানতা না না আমি ধূমপান করব না আচ্ছা এখানে আসতে আসতে কানে এসেছিলো মিউজিয়ামে নাকি আগুন লেগেছিল না আগুন লাগেনি তবে আশ্চর্যভাবে এই ঘরের ফায়ার অ্যালার্মটা বেজে উঠেছিল খুব সম্ভব বৈদ্যুতিক গোলে চোখ যাই হোক খুব ভাগ্য ভালো যে তখন দর্শক কম ছিল নইলে প্যানিকের জন্যে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব ছিল না আচ্ছা এবার আমি চলি গুড নাইট আমার অনেক ইচ্ছে অপরাধীদের নিয়ে কিছু ফিচার লিখব সৃষ্টির আলী থেকেই মানুষ অপরাধ করে আসছে কিন্তু কেন কেন মানুষ অপরাধ করে অপরাধের মধ্যেই খুঁজে পায় সে আনন্দ খুঁজে পায় তার বেঁচে থাকার স্বার্থকতা কেন কেনটাকে খুঁজে বার করতে চাই আমি তাই আজ রাতটা থাকতে চাই এদের মাঝে এই মূর্তির সঙ্গে। চাই আমার নিজের মধ্যে কি অনুভূতি জাগে কোন রকম আনকেনি কিছু অনুভব করতে পারি কিনা চোখ বুঝে মনে মনে চিন্তা করতে লাগলাম কিভাবে আমার ফিচারটা শুরু করব। কতক্ষণ চোখ বুঝেছিলাম খেয়াল ছিল না হঠাৎ চোখ মেলে প্রথমটায় একটু হক গেলাম। তারপর আবার ধাতস্থ হয়ে উঠলাম কোথায় কি অবস্থায় রয়েছে। সাড়ে বারোটা তার মনে আমি ঘুমিয়ে পড়েছিলাম আশ্চর্য আলো আধারে রহস্যময় ঘরটার চারদিকে চোখ বলেতে বলেতে মনে হলো যেন একটা অদ্ভুত ধরনের নিরবতা সমস্ত ঘরটার মধ্যে আমার আশপাশের মূর্তিগুলো তাদেরও যেন একটা সত্তা আছে মনে হচ্ছে তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করছে আমার সম্বন্ধে হাওয়ার মধ্যে দিয়ে ভেসে আসছে তাদের অশরী স্বর আবার চোখ বন্ধ করলাম সে একই ধরনের অনুভূতি এটা আমার চোখের ভুল না মনের ভুল মনে হচ্ছে মনে হচ্ছে মূর্তিগুলো যেন তুই যেন ডান দিকে কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়িয়েছে এই অশরীরিদের মধ্যে আমি আজ রাতে একমাত্র শরীর অস্তিত্ব কি এদের মধ্যে চঞ্চলতা জেগেছে আমি কি এখানে অনধিকার প্রবেশকারী আই কি আমাকে নিয়ে এদের মধ্যে এত আলোড়ন এবারে একটা একটু ঘুরিয়ে নিয়ে বসা যাক মোমের মূর্তিগুলোর দিকে পিছন করে বসা যাক ডক্টর কাট থ্রোটের মুখোমুখি দেখা যাক তিনি কি অবস্থায় আছে। কটা বাজলো হুম। প্রায় একটা বাজছে ভালো আছেন তো আশা করি বেশ ভাল তো বিয় আছেন হম আচ্ছা গলার নলি কাটাটা বন্ধ করলেন কেন চার ফ্রেমটার মূর্তিটা যেন নড়ে উঠল একটু তো ডক্টর কাঠের বেটে খাটো বোমের মূর্তিটা আইল্যান্ড থেকে দড়ি টে নেমে এসে আপনার অজানা নয় আপনারটাও আমি জেনেছি আপনি যখন প্রফেসরের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখন আপনার এখানে রাত কাটাবার উদ্দেশ্যটাও জেনেছি আপনার আমাকে দেখে আপনি খুবই অবাক হয়েছেন না তবে অবাক হওয়ার কিছু নেই আমি খুব আনন্দ পাই আমার সেই উদ্ভট শখের কাজ লোকের লোকের কলা কাটা কাজ আপনার মনের মধ্যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না ধারালো অলাটা চকমক করে উঠলো সে আলো আধারির মাঝখানে অদ্ভুত ধর্ষণ খুঁড়টা নিতের দোকানে লম্বা বাঁটওয়ালা সেই পরিচিত খুঁড় গুলোর মতো ওটা নয় আপনি ঠিকই উমান করেছেন মিস্টার রিপোর্টার এটা দেশি খুর নয় এটা বিদেশি সে ফিল্ডের ঘুরির ছিল বিশ্বজোড়া নাম এখন আপনারা সেফটি রেজারের দাঁড়ি কামান তাই এর কার্যকারিতার আরামপ্রিয়তার কথা প্রাধিক জানা গলা কাটার জন্যে আমি আমি এই খুরটাকে প্রেফার করি এসি ছোট্ট খুর ভাঁজ করে পকেটে রেখে দিলে বসতে পারা যায় না বাইরে থেকে আর কাজের দিক থেকেও খুব চমৎকার মাখনের মধ্যে যেমন ছুরি বসে যায় ঠিক তেমনি ভাবেই মানুষের কণ্ঠ নারীতে বসে যায় ওটা ছু ঢের পাবার আগেই কাটা হয়ে যায় তার গলা কৌতূহল হচ্ছে একটা নতুন ধরনের হবি লোকে তো স্মারক চিহ্ন হিসেবে কত কিছুই জমায় তেমনি আমি জমাই কণ্ঠ নানা ধরনের নানা প্রফেশনের পুরুষ বা মহিলার আমার সঞ্চয়ে এতদিন একটাই ঘাটতি ছিল আর সেটা হচ্ছে কোনো রিপোর্টারের কণ্ঠ নালি পুলিশ আমার পিছনে না লাগলে সেটাও আমি জোগাড় করে ফেলতে পারত কিন্তু পুলিশের হাত থেকে পালানোর সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সেই চাক কিছু মনে করবেন না যাকে সে শেয়ার কি করা যাবে পরে যদি সুযোগ আসে তবে ওই ঘাটতিটা কোনো চিফ রিপোর্টারের গলা কেটে পুষিয়ে নেব ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন মাথাটা একটু দোলুন ঠিক আছে এবার আপনি তাকিয়ে থাকুন আমি যেখানে ছিলাম সেই আইল্যান্ডটার দিকে এবারে আমি কাজ শুরু করছি গির্জার ঘড়িতে ঢং ঢং করে সকাল সাতটা বাজলো প্রফেসর কেয়ারটেকার আর গার্ডরা হাজির হলো নিচের গ্যালারিতে বারো ঘন্টা আগে जेमन ता देखे ग ठीक तेमी आबकिछ कर्तन नहीं शुद्धि आराम केदाराटार अवस्थान सेवर्तन रही है डर काटत्रोट स्टैचुर मुखोमुखी और ते हेलान दिए स्थिर निथर भावे बसे रिपोर्टर दृष्टि डर काटतर मूर्तिटार दिखे मुखे को भय आतंकर चिन्ह नहीं যা আছে তা একটা প্রবল বিস্ময় তাকে ডাকতে গিয়ে থমকে দাঁড়ালেন প্রফেসর তার মন তাকে জানিয়ে দিল যে ওকে আর ডেকে কোনো লাভ নেই রিপোর্টারের দৃষ্টিকে অনুসরণ করে বৃদ্ধ প্রোটের আইল্যান্ডের দিকে ডাক্তারের লাইফ সাইজ মোমের মূর্তিটা তাকিয়ে আছে তারই দিকে কাঁচহীন চশমার ফ্রেমের মধ্যে দিয়ে জল করছে তার সে রহস্যময় অন্তর্ভেদি চোখ ঠোঁটের কোনায় সেই পরিচিত রহস্যময় হাসি